জাবির ইবনু জায়দ হতে বর্ণিত তিনি বলেন ইবনু আব্বাস রদুলিল্লাহ তাল্হ্নহু আমাদেরকে জানিয়েছেন যে ইহরাম অবস্থায় নবী সাল্লাম বিবাহ করেছেন